ইবনু আব্বাস সদি তালন হতে বর্ণিত তিনি বলেন হজ্জের মাসগুলোতে উমরাহ পালন করাকে পাপ কাজ বলে মনে করত যারা মোহরম মাসের নামকে পরিবর্তন করে সফর মাস নাম দিত এবং বলতো উটের জখম যখন শুকিয়ে যাবে এবং পায়ের চিহ্ন মুছে যাবে তখন উমরা পালন করা হালাল হবে যারা তা পালন করতে চায় রসল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ও তার সঙ্গী সাথীগণ জিলহজ মাসের চার তারিখে হজ্জের তালবিয়া পড়তে পড়তে মক্কায় হাজির হলেন রসলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে বললেন তোমরা উমরায় পরিণত করে নাও सहबीगन जिज्ञेस कर ले आल्ला रसुलर जो कौन विषय हालाल सकल विषय हलाल हो जा